রিহিম আলহামদুলিলবলমিনসলাতামফিল্বাহমুরসলী নব মহমদ ওলিয়ব আজমাইন ওমতাহ বসান্দিন আবাদ ফাউজ্লাহিন আমন রসুল মিন কমনবাহকতি রসুল লুফর মর রসুল ওকাল ও সমা ওয়া তোয়না গানা কার সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ ফাকরবুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে অনেক আম্বিয়া এবং রসুলগণকে প্রেরণ করেছেন তাদের শেষ রসুল শেষ নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল সাল্লাম যার উম্মত হওয়ার আল্লাহ ফরবুল আলমিন আমাদেরকে সৌভাগ্য দান করেছেন আল্লাহ ফাকরুল আলমিনিয়া আল্লাহ ফরুল আলমিন আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ ফরম সমস্ত নবী এবং রসুলগণের শ্রদ্ধা সম্মান করার তাদের প্রতি ইমান নিয়ে আসার তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম নাজুল হুক আমাদের পির নবী শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসাল্লামের প্রতি এবং অন্যান্য আম্বিয়া এবং রসুল সকলের প্রতি अलिमूसलम आल्लाकरबुल आलमीन जे सब विषय प्रति ईमान नहीं आसार आदेश प्रदान करमान स्तम्भ तरह एक एक्टिव्यतम स्तम्भ हबी एवं रसुलगण विश्वासरा अम्बिया रसुलगण विश्वास करा कुरान हदीस द्वारा प्रमाणित कौन व्यक्ति जदि अन्न अन् सबकि কোনো একজন নবী রসুলকে যদি বিশ্বাস না করে তাহলে সেই ব্যক্তি না পৃথিবীতে মমিন মুসলিম হতে পারবে আর না পরকালে সে মুক্তি পাবে নবী এবং রসুলগণের কথা আল্লাহ ফাক রব্বুল আলম কোরআন করিমের অসংখ্য আয়াতে উল্লেখ করেছেন আল্লাহ ফাক রব্বুল আলমিন এরশাদ করছেন সুরায় বাকার শেষরুকুতে আয়াত নম্বর দুশো পঁচাশিতে মহান আল্লাহ বলেন আমানার রসুল বেমা উনজেলা এলাইহে মির রেহি ও মেনুন রসুল সাল্লিম ইমান নিয়ে এসেছেন বেমা উনজেলা আল কোরআন এবং মমিনগণ ইমান নিয়ে এসেছেন কল্লুন আমানা বিল্লা এবং তাঁদের প্রত্যেকে ইমান নিয়ে এসেছেন আল্লাহর প্রতি অমালা একাতিহ এবং ফেরিস্তাগনের প্রতি এবং কিতাব প্রতি এবং রসুলগের প্রতি পার্থক্য করেন না রসুল সাল্লাম এবং তার অনুসারী মমিন মুসলিম গন মোহন আল্লাহ বলছেন লাহাদিমির তারা বলে যে আমরা রসুলগণের মাঝে কোনো পার্থক্য করি না একজনের প্রতি বিশ্বাস করবো আরেকজনের প্রতিবো না বিশ্বাস করব না একজনের শ্রদ্ধা করবো না লা কালু এবং তার সাথে সাথে বলে সামে না আমরা শুনেছি ও আতা এবং আমরা মেনেছি আনুগত্য করেছি গোফার না কাহি আল্লাহ সুতরাং আমাদেরকে মার্জনা করে দাও মাফ করে দাও রব্বানা আমাদের রবা এলাই মাসির এবং আল্লাহ তোমার দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে ফিরে যেতে হবে সম্মানিত ভাইরা আল্লাহ ফাকরুল আলমিন এখানে যেসব ইমানের স্তম্ভের কথা উল্লেখ করলেন তার মধ্যে রসুলগণের প্রতি ইমানের কথা আল্লাহ ফাকর্বুল আলমী উল্লেখ করেছেন আল্লাহর প্রতি বিশ্বাসের কথা ফেরিস্তাগণের প্রতি বিশ্বাসের কথা উল্লেখ করেছেন কিতাব সমূহের প্রতি গ্রন্থ রাজের প্রতি বিশ্বাসের কথা উল্লেখ করেছেন তারপর রসুলগণের কথা আল্লাহ ফাকর্বুল আলমী উল্লেখ করেছেন এই সমস্ত এবং যারা আল্লাহ এবং রসুলের মাঝে পার্থক্য করবে ও তারা বলবে আমরা তাদের কতকে মানব আর কতককে মানব না আমরা কিছু মানব কিছু না মাঝে থেকে আমরা কাউকে মানব কাউকে না যেমন ইয়াহুদিরা তারা মুসা আলি সাল্লামকে মানার তো দাবি করে কিন্তু ঈশা আলি ইসাল্লামের নবতকে তারা অস্বীকার করেছে বরং ঈশা আলি ইসাল্লামকে তারা যারুই সন্তান বলে আখ্যায়িত করেছে এই এইরকমই খ্রিস্টানরা ইসাআসালামের প্রতি ইমান রাখে মৌসা প্রতিও ইমান রাখে কিন্তু শেষ নবী মোহাম্মদ অস্বীকার করেছে তারা তাকে শেষ রসুল হিসাবে মেনে নেই নি বরং তারা বলেছে যে তিনি আরবদের জন্য রসুল হয়ে এসেছেন সম্মানিত ভাইরা আল্লাহ ফাকর আল কোরআনে বলেছেন আল্লাহ এবং রাসুলের মাঝে পার্থক্য করবে আল্লাপা বলছেন সত্যিকার অর্থে এরাই কাফের সত্যিকার অর্থে এরাই কাফের তাহলে কোনো একজন রসুল কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে রাসুলগণের প্রতি ইমানের ক্ষেত্রে আরেকটি বিষয় আমি উল্লেখ করবো তা হচ্ছে ফিহা নাজির এমন কোন জাতি ছিল না এমন কোন জাতি পৃথিবীতে আসেনি যে সেই জাতিতে কোন সতর্ককারী সাবধানকারী নবী রসুল আসেননি এমনটা হয়নি অর্থাৎ প্রত্যেক জাতিতে আল্লাহ ফাক রবুল আলমিনেছেন আল্লাহ করেছেন এর রহস্য কি আল্লাহ করতেন আর তারপরে আল্লাহ ফাক রবুল্লা আলমীর প্রতি যদি নানি আসতো বিশ্বাস না করতো আল্লাহ ফাক রব্বুল যেমন এবাদত বন্দিগি চেয়েছেন তা যদি তারা না করত যেইভাবে যাপন করতে হবে সেইভাবে আল্লাহ কেমন করে তাদের হিসাব নেবে এবং কেমন করে তাদেরকে শাস্তি দেবেন মহান আল্লাহ যেন কোরআনে কারিমেনা রাসুল আমি কোনো জাতি কে কোনো ব্যক্তিকে অতক্ষণ শাস্তি দিনা আজাব্দা যতক্ষণ পর্যন্ত তাদের কাছে রাসুল না প্রেরণ করেছি আল্লাহের দূত পাঠিয়ে দিয়েছেন এবং আল্লাহ পাক রবুল আলমিন তার সত্তা সম্পর্কে জানিয়ে দিয়েছেন তার গোনাবলী সিফাত জানিয়ে দিয়েছেন তার এবাদত বন্দী সম্পর্কে জানিয়ে দিয়েছেন তার এবাদত বন্দীর পন্থা সম্পর্কে জানিয়ে দিয়েছেন এবং তার সম্পর্কে কি বিশ্বাস করতে হবে এছাড়াও আর কি কি বিষয় বিশ্বাস করতে হবে তাও জানিয়ে দিয়েছেন चरित्रमरण करते कैमन कार अदिकार प्राप्त रस्त विषय आल्लाब आलमीन तरह नबी ए रसुल गण मानव जति केल्लाह फकर रबुल आलमी नबी रसुल নবির রসুল প্রেরণের পিছনে এই হেকমত এই রহস্যই কাজ করেছে যে আল্লাহ পাক রব্লা আলমী মানুষকে সৃষ্টি করেছেন তার এবার জন্য আর মানুষ এবাদত বন্দী নিজের খেয়াল খুশি করলে কখনো তারা একমত হইতে পারবে না এবং খেয়াল খুশি এবাদত বন্দী করে আল্লাহ পাক কেমন করি তারা রাজি করবে কেমন করি তারা আল্লাহ পাক কে চেনবে এবং কোনটি হালাল কোনটি হারাম কি করে বা বুঝবে বিশেষ করে এবাদত বন্দীর ক্ষেত্রে মানুষের বিবেক সেখানে পৌঁছিতে পারে না যে কেমন এবাদত হওয়া উচিত যদিও কোন গুলি পাক পবিত্র বস্তু কোনগুলি গুলি নোংরা বস্তু এই ক্ষেত্রে মানুষের বিদ্যাবুদ্ধি অনেকটাই কাজ করতে পারে কিন্তু এবাদত বন্দীগীর ক্ষেত্রে ক্ষেত্রে মানুষের বিদ্যাবুদ্ধি কখনো কাজ করতে পারে না যে কি বিশ্বাস করব কি বিশ্বাস করব না কেমন এবাদতবন্দি করব কেমন করব না মানুষ এসব জিনিস নিজে থেকে উপলব্ধি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পে আকার স্বয়ং না জানাবেন এখানে আল্লাহ পাকরবুল আলমেনের অশেষ দয়া স্পষ্ট হয় रबीन के डाक बंदगी पकर रब्बुल आलमीन दासत गोलमी कर ले आल्ला रबुल खुशी हबन सबकि रब्बुल्लम नबी रसुलर द्वारा আল্লাহ ফাকরুল আর সাহলে এরসাদ করেছেন এবং উদ্দেশ্য কি ছিল এই মর্মে আদেশ দিয়েছেন তাদেরকে যে তোমরা বলো আনে বদুল্লাহ তোমরা আল্লাহাক রবুল আলমিনের এবাদত বন্দী করো এবং আল্লাহ ছাড়া অন্যের এবাদত থেকে তোমরা বিরত থাকো আল্লাপাকরাবুল আলমিন সমস্ত জাতির উপর তার যে বিধানের দায়িত্ব দিয়েছেন সে সম্পর্কে আল্লাহ পাকবুল তাদের ওজোর তাদের অজুহাত তাদের কোনো আপত্তি যে আল্লাহ জানতাম না আমরা বুঝতে পারিনি আমরা উপলব্ধি করতে পারিনি এইসব অজুহাত যেন না থাকে তাদের ওপর আল্লাপাক হুজত কায়েম করে দিয়েছেন আল্লাহ পাকবুল আলমিনের ওপর যেন মানুষের কোনো এই হুজ্জত না থাকে ওজোর আপত্তি না থাকে এখান থেকে আমি আমার আলোচনাকে আপাতত ক্ষান্ত করছি কিছুক্ষণের জন্য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 सत्य ता देख सत्य उन्मोचन प्रति शुक्रवार बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सातटांगे टी बांग alexarkana i am the granite my name is rishtha naik like. dua to best of peeps i vote for mankind in tania waste like forbidding matila and believing in allah kuntum khaira ummatin ukhrati jazirin nas ta'muruna bil ma'rufi wa tanahawna 'anil munkari wa tu'minuna billah Surely my prayer, my sacrifice, my life, and my death are all for Allah, sustainer of the world. Today, the last <laughs> week, the first time of the day, the great day of the day, the first time of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 কাকুল আলমিনের রসুলগের প্রতি ইমান সম্পর্কে আলোচনা করেছিলাম যে রসুল্লাহ সাল্লা সাল্লাম ছাড়া তার আগে অনেক আম্বিয়া এবং রসুলগণ এসেছেন একটি হাদিসের আলোকে যে হাদিস থেকে অনেক মহাদেশগণ সহি বলেছেন যে এক লাখ চব্বিশ হাজার নবী এবং রসুল এসেছেন তো আম্বিয়া এবং রসুলগণের প্রতি ইমান আমাদের ইমানের যে স্তম্ভগুলি রয়েছে তার একটা গুরুত্বপূর্ণ অংশ নবী এবং রসুলগের প্রতি ইমানের ক্ষেত্রে বলছিলাম যে নবী রসুল প্রত্যেক যুগে এসেছে আল্লাহর পক্ষ থেকে যেসব নবী রসুল এসেছেন তাদেরকে তাদের রেশা সত্য বলে জানতে হবে আগের যত আম্বে এবং রসুলগণ এসেছিলেন নিজ নিজ জাতির জন্য এসেছিলেন এবং তাদের রেশা লতের পিরিয়ড সীমিত ছিল রেশালাতের সময়কাল সীমিত ছিল আল্লাহ ফাকর্বরে নির্ধারিত করে দিয়েছেন যে তোমাদের রেশালাত এতদিনের জন্য তারপরে শেষ নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে সারা বিশ্বের মানবতার জন্য নবী করে রসুল করে প্রেরণ করে সমস্ত নবী করা হয়েছে এবং আল কোরআনুল করিম নাজল করে সমস্ত কিতাবগুলিকে রোহিত করা হয়েছে আগের বিধানগুলিকে রোহিত করা হয়েছে তবে নভী এবং রসুল সম্পর্ক সম্পর্কে একটি হাদিস রয়েছে নবী করিম সাল্লা সাল্লামের صحيح حدث الانبئاء بن العلاة ابوهم واحد و امهاتهم شتا نبی کریم صلى الله عليه وسلم ارشاد کرده الانبئاء بن العلاة نبی گون نر ادارن حد شه بوئی مطر و بھائی در موتو شاد بھائی در, در ابوهم واحد جادر بابا ایک هن و امهاتهم شتا تا در ما پرطوک پرطوک তো নাবি এবং রাসুলগণের উদাহরণ বললেন বইমাত্রাই মতো এই বলা হয়েছে যে যত নবী এবং রসুলগণ এসেছেন তাদের মৌলিক বিশ্বাস তাদের আকিদা তাদের ইমানি বিষয়গুলি তাদের হালাল হারামের মৌলিক বিষয়গুলি এসব বিষয়গুলি এক আর এবাদতবন্দগির ক্ষেত্রে খুঁটি নাটি মাসলা মাসাইলের ক্ষেত্রে হালাল হারামের ক্ষেত্রে জায়জ না ক্ষেত্রে তাদের আলাদা আলাদা ছিল তাদের আলাদা আলাদা বিধান ছিল এই জন্য আমরা দেখতে পাবো যে আদম আলি ইসাল্লাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসুলগণ এসেছেন সকলে ইমান বিল্লা কথা বলেছেন আল্লাহর প্রতি ইমানের কথা বলেছেন আল্লাহর অস্তিত্বের প্রতি আল্লাহের কথা বলেছেন তাদের প্রতি সাক্ষী সমস্ত কিতাবে সমস্ত নবীর গণের কথা তাদের কথা ছিল যে আল্লাহ পাকের কিতাব আসমানি কিতাব রয়েছে সেই বিধান মোতাবেক জীবন যাপন করতে হবে তাদের আগে দিয়েছিল রসুলগণের প্রতি বিশ্বাস করা তাদের সুসংবাদ দিয়েছেন আগের আমি সুসংবাদ দিয়েছেন শেষ নবী মোহাম্মদ রসুল আলী সাল্লামকে তার আমি এক রসুলের তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি ইয়াতি মিমবাদী যিনি আমার পরে আসবেন আগমন করবেন পৃথিবীতে ইসমহ আহমদ তার নাম হবে আহমদ কোরআনে আল্লাহ আকরুল আলমিন নবী করিম সাল্লাহ উল্লেখ করেছেন এবং নবী করিম নাম কয়েক জায়গায় আল্লাহাদ করেছেন মহাম্মদ রসুল সাল্লি সাল্লাম আল্লাহ পাকের রসুল বললে জি রাহ আল্লাহ রব্বুল আলম এখানে মোহাম্মদামকে আল্লাহ রসুল বলে আখ্যায়িত করেছেন এবং তার নাম উল্লেখ করেছেন এইরকমই আল্লাহ পাক রব্বুল আলমিন উল্লেখ করেছেন পুরুষের সুযোগ পায়নি বরং তাদের বাল্যকালে ইন্তকাল হয়ে গেছে ওয়ালাকিন রসুল আল্লাহ তবে তিনি আল্লাহ রব আলিনের রসুল ও খাতাম নবী ইন এবং শেষ নবী তিনি তারপর আর কোন নবী আসবেনা যাদের নাম আমরা জেনেছি তাদের নাম ধরে ইমান রাখতে হবে যেমন কোরআনুল করিমে আল্লাহ ফাক রব্বুল আলমিন জন নবীর কথা উল্লেখ করেছেন আল্লাহ ফাকর্বুল আলমিন কোরআনুল করিমে আমাদের দিনে ইসলাম যে সমস্ত আম্বিয়া এবং রসুলগণের শ্রদ্ধা হেতের ইসলাম পার্থক্য করি না কোন একটি সুরার নাম সুরাই ইউসুফ রেখেছেন সুরাই হুদ রয়েছে সুরাই ইনস রয়েছে এইভাবে বেশ কিছু সুরার নাম আম্বিয়া এবং রসুলগণের নামে সুরা নাম রাখাইছে আল্লাহ আল্লাহ আলমিন তার বিশেষ রহস্যে আল্লাহ পাক প্রয়োজন মনে করেননি বা উল্লেখ করেননি আল্লাহ পাক তার হেকমত ভালো জানেন সেসব নবী রসুল প্রতি আমাদেরকে সংক্ষিপ্ত ইমান রাখতে হবে যে যারা আল্লাহর পক্ষ থেকে রসুল হয়েছিলেন বেশ কিছু রসুল রয়েছেন হে নবী কাদ আপনার সামনে অর্থাৎ আল কোরআনে তাদের কিসা তাদের ঘটনা আমি বর্ণনা করেছি কাল্পনিক নাম অথবা আগের বিকৃত কিতাব গুলির উপর আস্থা করে ইসরায়েলি বনী ইসরায়েলদের বর্ণনা বা তাদের বিভিন্ন কিতাব তলমদ ইত্যাদি এইসব কিতাবগুলি রয়েছে তাদের রচিত কিতাব তাদের বিকৃত কিতাব সেই সব কিতাবের আস্থা করে বেশ কিছু নামের আবিষ্কার করা এবং সেই নামগুলি ছড়াছড়ি করা এটি বিষয় নয় যেমন অনেক নামের নাম আমাদের দেশে আছে যে নবীগুলির নাম আল্লাহ পাক রবুল আলমিন আহ কোরআনী করিম উল্লেখ করেনি নবী করিম কোন হাদিসে উল্লেখ করেননি সেই হাদিসে সুতরাং সেই নাম আমাদের উল্লেখ করার কোনো প্রয়োজন নেই আমরা এখানে আর জিনিস জানবো যে যে কোন জাতি সম্পর্কে যদি আমরা দেখতে পাই যে এই জাতিতে আমরা তো কখনো নবী রসোল দেখতে পাই না যেমন আমি উদাহরণস্বরূপ বলি যে আমরা যদি সাম দেশের কথা দেখি সিরিয়া জর্ডন বর্তমান ফিলিস্তিন এই সব দেশগুলি যদি দেখি তাহলে এই সব দেশে অধিকাংশ আম্বে এবং রসুলগণকে দেখা যাচ্ছে এই সব দেশে মেসরে এরাক নভিগণের ইতিহাস অথবা আরব উপদ্বীপে দেখা যাচ্ছে আম্বে এবং রসুলগণের নাম কিন্তু ভারত উপমহাদেশে ইন্দোনেশিয়া ও সব দেশে যে সব দেশে হয়তো আগের যুগে মানুষ বসবাস করত প্রাচীন সভ্যতা রয়েছে সব দেশে কোনো কোন নবীর নাম আমরা খুঁজে পাই না সেই জন্য এই কথা আমরা মনে করলে হবে না যে আল্লাহ ফখরান হয়তো এসব জাতিকে অন্ধকারে রেখে দিয়েছেন আর এসব জাতির জন্য নবীর রসুল পাঠাননি বরং কোরআন কারিমী স্পষ্ট করেছে কয়েক কয়েকটি আয়তে মিন ওদিন ইহা নজির যেমান নিয়ে আসেনি সেই রসুল বিশ্বাস করেনি বরং অনেক জাতি তাদের নবীর কে হত্যা করে দিয়েছে কোরআন কারিমে এই মর্মেও বলা হয়েছে হাক্ষ তারা কি করত। অন্যায় ভাবে হত্যা করতো তাই অনেক জাতি এমন আছে যাদের কাছে নবী এসেছেন তারা প্রত্য ছিল তারা সির্কে আর কুফরিতে কুফরীতে লিপ্ত ছিল নবী যখন সত্য দাওয়াত তাকে শুধু অমান্যই করেছে তাই নয় বরং তার উপর জুল মত্যাচার করেছে তাকে হয়তো হত্যই করে দিয়েছে আল্লাহ ফাকর্ব আলমিন সেসব নবীর কথা হয়তো উল্লেখ করেনি নবী করিম সাল্লা একটি হাদিস রয়েছে সাহি বোহারিতে বলছেন রসুল আল্লাহ সাল্লা ওরেজাত আলাইয়াল ওম আমার সামনে বিভিন্ন জাতিকে পেশ করা হইল এক এক জাতি করে আমার সামনে আসছে আর আমি দেখছি এবং সেই সব জাতির মধ্যে দেখলাম যে নবী আসছেন দেখলাম যে নবী একজন আসছেন ও মাহ নবী মাহুর রাহাত নবী আসছেন তার সাথে একটি দল আছে আর এক এলেন মাহু আর রাজ রাজানে কিছু কিছু নবীকে দেখলাম তাদের সাথে তাদের অনুসারী তিন জন একজন এইরকম দেখলাম नबिर कथा भाति पेशा नबीगन के पेश करमी কেমতের দিন আসবেন যার সাথে একজন দুজন থাকবে আর এমন সংখ্যায় ভাবলাম যে হাজি উম্মথি এরা হয়তো আমার জাতি আমার উম্মত তারপরে নবী সাল্লামকে বলা হলো যে না এরা হচ্ছে মুসা আলি উম্মত তাহলে মুসা আলি সাল্লামের উম্মতের দল বড় ছিল তারপরে নবী করিমালামের সামনে আরো একটি আর একটি বড় দল পেশ করা হলো নবী করিম সালাম বিনা হিসাবে বিনা শাস্তিতে প্রথমে জান্নাতে যাবে তাদের আল্লাহ হিসাব নেবেন না নবী করিম সাল্লাম ওদের সম্পর্কে বলেছেন হুম আল্লাহ তারা শরীরে দাগে না ওয়ালা খুন আর তারা ঝাড়ফুক কারো কাছ থেকে তলব করে না যদি ঝাড়ফুক করিতে হয় নিজেরা নিজেকেই করে। কিন্তু অন্য কারো কাছ থেকে ঝাড়ফুক ঝাড়ফুঁক করে না যদিও ঝাড়ফুক যায় আল্লাহ তারা ঝাড়ফুক কারোর কাছ থেকে চায় না আর ওয়ালাই এতাই এরুন এবং তারা কুলক্ষণ অলক্ষী নেই না ও আল্লাহ আরবাহিম এতওয়া এবং আল্লাহ রব আলমের উপর তারা আস্থাশীল ভরসা রাখে সুতরাং তারা বিনা হিসাবে যাবে নবী করিম সাসম এই হাদিস দ্বারা জানা যায় যে আম্বি এবং রসুলগণ প্রত্যেক জাতিতে এসেছেন কিন্তু অনেক জাতি একেবারে অস্বীকার করে গেছেন নবী রসুলের এবং আল্লাহর একত্রে তারা বিশ্বাস করেনি নবী রসুলের প্রতি আসেনি আল্লাহ আম্বি এবং রসুলগণের প্রতি ইমান নিয়ে আসার তৌফিক দান করেন আল্লাহাক আমাদের অতীতের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন আল্লাহের আবার লাখ লাখ শুক্রিয় আদায় করি আল্লাহাক আমাদেরকে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন তৌফিক দান করেন নবীস জনু দান করেন নবীল কৌসানি দান করেন সুহানবজুল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 पाउंड बी बी बी एल ओ ओ कोड कोड आई बेमेल कर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 महिला पथ निर्देशना जानार देख ली कल सन्ध्या पांच टुन सम्प्रचार रत बारोटांगे पीट टी बांगलाय